মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্না আলহামদানিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুআম্মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফা সম্মানিতি বাংলার দর্শক শ্রোতা ও সুদিমন্ডলী আমরা তাকুয়ার দৃষ্টান্ত আলোচনা করছি আমরা ইতিপূর্বের আলোচনায় দেখে এসেছি তাকুয়ার এক দৃষ্টান্তমূলক ফলাফল বেলাল রাজালের মধ্যে এবং আম্মারের পরিবারের মধ্যে আমরা আরও দেখতে পাব। তাকুয়ার ফলাফল কি। যিনি তাকুয়া অবলম্বন করবেন তিনি এই ফলাফলের মুখোমুখি হবেন ইনশাল্লাহ তিনি সেই ফলাফল পেয়ে যাবেন আল্লাহরাবুল আলমিন বহু স্থানে তা কৃষ্টান্ত স্থাপন করেছেন তার মধ্যে একটি দৃষ্টান্ত হলো ইব্রাহিম আলাইহাতাম ইব্রাহিম আলহ একজন বিখ্যাত নবী ছিলেন আল্লাহ রব আলিন তাকে বহু পরীক্ষা করেছেন আল্লাহ নিজেই বলছেন সোরা আল বাকারা একশো চব্বিশ আল্লাহ রাবুল আলমিন যখন পরীক্ষা করলেন ইব্রাহিমকে তখন তিনি প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হলেন অনেক বিষয়ে পরীক্ষা নিয়েছেন আর এই পরীক্ষার বিনিময়ে আমি তোমাকে মানব জাতির ইমাম বানিয়ে দেব পৃথিবীর বুকে যত মানুষ আসবে তাদের মধ্যে ইমাম হলেন ইব্রাহিম আলাইহাতালাম আল্লাহ বলেন আল্লাহর জন্য ছিলেন একেবারে বিনম্র কেন তাকুয়াশীল থাকার কারণে তিনি অন্য কাউকে ভয় পাননি কোনোদিন তারকা পূজারীদের বিরুদ্ধে তিনি জয়লাভ করেছেন অবশেষে বিশাল আগুনের কুণ্ডুলি জ্বালানো হলো তখন ইব্রাহিম আলাইহালাতয়াসাল্লাম মনে করেছিলেন আগুনের মধ্যে আমাকে ঝাঁপ দিতেই হবে কিছুই করণীয় এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহাল্লাম পাশ করলেন কীভাবে পাশ করলেন আমরা সেটা দেখতে পাই ইব্রাহিম মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করে দিয়েছিলেন চূর্ণ করে দিয়েছিলেন কারণ মূর্তি इब्राहिम आला सल्लम सह्य करते इब्राहिम आलाम के जतर पिता गर्व कर घरे घरे मूर्ति पूजा करुतुल रेखे घर छवि रेखे दीची इब्राहिम आला सल्लम से दिन तरह पिता माता के बोले लक्ष्य करा थिरल्ला हेमार आब्बा हे हमारा तुम्हरा खाम्बार दाड़िए करो এই সমস্ত আল্লাহর আলমিন তুলে ধরেছেন ইব্রাহিম আল্লাহলামের কথা পিতা কমকে লক্ষ্য বললেন্ল আহিলা কি দানাসম শুনে রাখো হে আমার জাতি বাহাদ মু তোমরা যখন চলে মেলায় তখন আমি তোমাদের মূর্তিগুলোকে ভেঙ্গে চোরমার করে সমস্ত মূর্তিগুলোকে ভেঙ্গে গুঁড়িয়ে দিলেন গলায় ঝুলিয়ে রাখলেন কুঠার এব্রাহিম আলাহিসাল্লাম এই অপরাধ করেছিলেন মূর্তি ভেঙ্গেছিলেন তার জন্যই নমর তার পিতারা ঐক্যবদ্ধ হয়ে স্পষ্ট ঘোষণা করেছিল অনসুরা আলী হাতে কুম তোমাদের প্রভুদেরকে তোমরা সাহায্য করো আর ইব্রাহিমকে শাস্তি দাও আগুন জ্বালানো হলো আগুনের মধ্যে ছিলেন আখরু কালাম ইব্রাহিম এদা উল কিব্রাহিম আলাহ সাল্লামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে আগুন জ্বলছে তখন ঠিক এই মুহূর্তে জিবিল আমিন এসে জিজ্ঞেস করছেন ইব্রাহিম আল্লা হাজা আমার কি কোন প্রয়োজন আছে তোমার তোমার কি দরকার আছে পাখা এরকম যেখো পৃথিবী একবারে ধ্বংস হয়ে যেতে পারে কোনো ব্যাপারই না বিশাল চেহারা নিয়ে জিব্রিল আমিন জিজ্ঞেস করলেন আমার কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা ইব্রাহিম আলাম বললেন না তোর কোনো সাহায্যের প্রয়োজন না হাসবুন অনিয়ম আলো অকিল আমার জন্য একমাত্র যথেষ্ট। আর তিনি কত সুন্দরী না ব্যবস্থাপক আমার জন্য একমাত্র আল্লাহ আমার জন্য যথেষ্ট আমি তার উপরে ভরসা করেছি তা আল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা করছি যখন ইব্রাহিম আল্লাহ বলে দিলেন হাসবুল আল্লাহ অনিম আলো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আর কিছু নেই ঠিক এই মুহূর্তে জিবরুলের সাহায্য কিছু মনেই করলেন না কারণ জিবরুলের সাহায্য বেশি দূর নয় তার সাহায্যের সীমা আছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে নিরাপত্তা দেওয়া হয় আল্লাহ আল্লাহরবুলা আলমিন যদি আমাকে সাহায্য করেন তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না সমন্বিত দর্শক মন্ডলী এরপরেই আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাহাল্লামের উপরে রহম্মত নেমে আসলো আল্লাব্রাহিম আল্লাহ বলে দিলেন আগুন তুমি ঠান্ডা শীতল হয়ে যাও সালাম কিভাবে ইব্রাহিম আলাই নিরপদে থাকলেন আগুন স্পর্শ করল না এখানে একটা শিক্ষণীয় বিষয় আগুন আল্লাহর কথা শুনে সাথে সাথে কারণ আগুন যে আল্লাহর সৃষ্টি আল্লাহ মানব এবং জিন ব্যতীত অন্য যে কোনো বিষয়কে যাকে যে নির্দেশ দান করেন আল্লাহ নির্দেশ সেই শ্রমণ করে থাকে তার একটা বাস্তব প্রমাণ আল্লাহটুকু তাকুয়া কতটুকু ভরসা আছে যে ইব্রাহিম আলাইসাল্লামের নিরাপত্তা চলে আস আল্লাহর পক্ষ থেকে যখন আগুনের মধ্যে পড়ছে দেখে আগুনে পড়লে মানুষ পুড়ে এটা এক বাস্তবতা এতে কোনো সন্দেহ নেই কিন্তু তার মনে কি দৃঢ় বিশ্বাস ছিল কি দৃঢ় তাকুয়া ছিল যে ইব্রাহিম আলাহাল্লাম এটি কিছু মনেই করলেন না হাসবুন আল্লাহল সম্মানিত দর্শক মন্ডলী যেমনভাবে পিতা ইব্রাহিম এই কথা বলেছিলেন ঠিক যোগ্য পিতার যোগ্য সন্তান সাইয়দুল মুর সালিম মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসসাল্লাম একই কথা বলেন যখন বলা হলো ইন্নাসুম ফুম যখন আল্লাহ রাসুলকে বলা হলো তারা আপনার বিরুদ্ধে একত্রিত হচ্ছে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রসুল সালাই ইব্রাহিমের মতো তিনিও বলে উঠলেন কল হাসবুন আল্লাহ অনীমআকিল রসুল্লাহ সাল আলাই একই বক্তব্য দিলেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আর তিনি না কত সুন্দর তত্ত্বাবধায় হোক তিনি সবকিছুর ব্যবস্থা করে দেবেন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমরা আহ্বান জানাবো যতই পরীক্ষায় পড়ি না কেন যতই সমস্যায় পড়ি না কেন যদি আমার মধ্যে যদি আল্লাহ থাকে। আমি যদি একমাত্র আল্লাহকে ভরসা করে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ আমাকে মুক্ত করবেন আল্লাহ আমার এখানে ফায়দা রেখেই দিয়েছেন দেখুন না তির্মিজিতে বর্ণিত আসাবুল ঘটনার ঘটনা। একজন মা তার নিজের কোলের বাচ্চা নিয়ে আগুনে ঝাঁপ দিতে কোল থেকে বলে উঠল আল্লাহ তার জবান খুলে দিলেন হক মা তুমি ধৈর্য ধারণ করো আগুনের মধ্যে তোমাকে যেতে হবে ইতস্তিত করো কেন তুমি তো হকের উপরে আছো তো হকের উপরে আছো যেখানে বাক্য বের করে দিলেন সন্তান নিজেই প্রস্তুত কারণে আল হক মা আপনি তো হকের উপরেই আছেন ধৈর্য ধারণ করুন আগুনে পুড়েও ধৈর্য ধারণ করতে হয় আল্লাহরবুল আলমেন এই হাজার ইমানদার মানুষকে আল্লাহ জান্নাতবাসী করবেন এতে কোনো সন্দেহ অবকাশ নাই কারণ সবাই ইমান আনন করেছেন আর তাদের জন্যই তো আল্লাহ সোরা আল পুরুষ নামে তিনি ছোরা দিয়ে গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করবো ফত্তাকুল্লাহা মস্তাত আল্লাহকে ভয় করো সাধ্য অনুযায়ী সর্বদা তাকুয়ার উপরে দৃঢ় থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ সমান দর্শক মন্ডলী আমরা আরো তাকুয়ার দৃষ্টান্ত পেশ করব একটু ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ मुस्लिम अबर्जन के इसलम्बी नीति समूह देखना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 সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন কোরআন যায় সমাজের মধ্যে আল্লাহ সুখানোর রাখবেনি কোরআন শুধুমাত্র মমিনের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের কাছে আবার ফিরে আসলাম ছোট্ট একটি বিরতির পরে আমরা তাকে দৃষ্টান্ত উপস্থাপন করছিলাম দেখুন আমরা তাকুয়ার জাজল্য দৃষ্টান্ত পাই এভাবেই। কিভাবে আল্লাহ রব আন মানুষকে নবিরাসুলদেরকে রক্ষা করেছেন শুধু আর বলে আল্লাহ আল্লাহ ওকাফাবিল্লাহ অকিলা তুমি আল্লাহর উপরে ভরসা করো কাফাবিল্লাহ অকিলা আল্লাহর দায়িত্বই আল্লাহর তত্ত্বাবধানই তোমার জন্য যথেষ্ট আর কার তত্ত্বাবধান দরকার নাই একমাত্র আল্লাহ সাহায্য করলে সাহায্য আমি পেয়ে যাব। সোরা সো আরা একষট্টি বাষট্টি তেষট্টি নম্বর আয়তে আমরা দেখতে পাই আল্লাহ রব্বুল আলমিন কিভাবে মোসা আলি হাল্লা তু আসালামকে সহযোগিতা করেছিলেন ফেরাউন তাড়া করেছে মোসা আলহালাম সহ তার কমকে যারা ইমানদার মানুষ তাদেরকে দেশ থেকে বের করে দিচ্ছে ফেরাউন এমত অবস্থায় হত্যা করবে কাউকে ছেড়ে দিবে না সাগর বাহারি কুলজুমের সামনে চলে গেছে চারিদিকে ফেরাউনের সৈন্য সামনে রয়েছে মোসা আলাহাম এবং তার ইমানদার কম বিশাল সাগর সামনে আর যেতে পারছেন না কোথায় যাবেন পুরোটাই বন্দি বলে উঠলেন মোসা আল্লাহাল্লামের কম এভাবে ইন্নালামুদ্রা খুন হায়াক্ষেপ আমরা তো আজকে আটকা পড়ে গেলাম আমাদের কোনো পথ নেই বাস্তবিক কোনো পথ নেই বিশাল সাগর সামনে এই সাগর পাড়ি দেবে কিভাবে হয় আটকা পড়ে গেলাম ফেরাউনের হাতে আমাদের সবাইকে নিহত হতে হবে এতে কোনো সন্দেহ অবকাশ নেই ডাইনে ফেরাউন পিছনে ফেরাউন, বামে ফেরাউন চারিদিকে ফেরাউনের সৈন্য ঘিরে ফেলেছে তখন ইমান কত বড় তাজা মহসা আল্লাহ কখনোই না অবশ্যই আমাকে পথ দেখাবেন এতে কোনো সন্দেহের অবকাশ নেই তখনও মহাসা আল্লাহ জানেন না যে আমার পথ কি হবে আমি কমদেরকে নিয়ে কোথায় যাব। কি করব কোনো পথ নেই সামনে মৌসা সালাম আল্লাহর ভরসা করে স্পষ্ট ভাবে বলে দিলেন আল্লাহ দেখাবেন কি চমৎকার মাত্রই আল্লাহ বলেছেন আমি ওহি করলাম আল্লাহ রব আলমিন বললেন মৌসা তোমার হাতের লাঠি দ্বারা সাগরের উপরে মেরে দাও বিশাল সাগরের মাঝে মৌসা আলাহাম যখন তার হাতের লাঠি দ্বারা মারলেন এক বাড়ি বাড়ি মারা মাত্রই বারোটি রাস্তা বের হয়ে গেল এই প্রবাহিত সমুদ্র পানির গর্জন সমস্ত থেমে গিয়ে রাস্তা হয়ে গেল মাটি দ্বারা মৌসা সালাম তার কমকে নিয়ে রাস্তা দিয়ে পার হয়ে গেলেন মৌসা আলাহাম পানির উপরে এই সাগরের উপরে লাঠি মারার আগ পর্যন্ত জানতেন না যে আল্লাহ আমাকে কিভাবে পথ দেখাবেন এটাকে সম্ভব পৃথিবীতে কোনো দৃষ্টান্ত আছে যে প্রবাহিত বিশাল সমুদ্র ঢেউয়ের গর্জন তরঙ্গের খেলা নদীর মাছ দিয়ে বিশাল রাস্তা হয়ে মানুষ পার হয়ে যেতে পারে সে পানির গভীরতা কেমন সে পানি দাঁড়িয়ে গেল আল্লাহর কথা পানি শুনে যখনই বলে দিল বাড়ি দিতে তখন রাস্তা হয়ে গেল বারোটি রাস্তা দিয়ে মহা আল্লাহ সাল্লাম সহ তার কম পার হয়ে গেলেন সাগর পাড়ি দিলেন মুক্তি পেলেন সবাই কিন্তু সেই রাস্তা দিয়ে ফেরাউনেও ঢুকে পড়ল। আল্লাহ পানিকে আবার বললেন পানি তুমি এবার প্রবাহিত হও তরঙ্গ বিক্ষব্ধ সাগর আবার প্রবাহিত হতে থাকল। এমনই গভীর ছিল ফেরাউনের কোনো সৈন্য একটিও টিকতে পারল না সবাই এক সঙ্গে। ডুবে মারা গেল আমরা স্পষ্ট কোরআনের আয়াত থেকে দেখতে পাই আল্লা দিন আত্মাও যারা তাক অবলম্বন করে আল্লাহ তাদের সাথেই থাকেন তাহলে স্পষ্ট আমি যে কোনো সময় আমি যে কোনো অবস্থায় আল্লাহকে ভরসা করব আল্লাহর পক্ষ থেকে আমি তার যা তার বদলা পেয়ে যাব। যদি আমি তাকওয়াশীল হই সমানিত দর্শক মণ্ডলী আমরা এখানে দেখতে পেলাম মোসা মৌসা আলাইসাল্লামকে আল্লাহ কিভাবে সহযোগিতা করলেন অজানা এক পথ দ্বারা তিনি তাকে মুক্ত করলেন এর চেয়ে কঠিন আর কি আছে আল্লাহ যে কোনো সময় পথ দেখাতে পারেন আমরা দেখেছি এব্রাহিম আলাইহাল্লা তুয়াশালাম যখন চলে যাচ্ছেন দেশ থেকে বের করে দিলেন তার পিতা তার দেশের অধিবাসীরা শাসকরা যখন বের করে দিলেন তফনো তার বাক্য ছিল একটাই ইলা রব্বি সাইয়াহুদ্দিন তিনি বললেন আমি আল্লাহর দিকে যেতে শুরু করেছি আমি আল্লাহর দিকে যাচ্ছি রওনা হয়েছে। সাইয়াহ দিন আল্লাহ অবশ্যই আমাকে পথ দেখাবেন এতে কোনো সন্দেহর অবকাশ নেই সম্মানিত দর্শক মণ্ডলী ইব্রাহিম আল্লাহ সালাম একই কথা বলেছিলেন পৃথিবীর বুকে সবচেয়ে বেশি পরীক্ষাগ্রস্ত মানুষ হলেন নবিরাসুলগণ আল্লাহ বলছেন আসাদা সোম্বাল পৃথিবীতে নবীগণ হলেন সবচেয়ে বেশি বিপদগ্রস্ত তাদেরকে আল্লাহ বেশি পরীক্ষা করেছেন সুতরাং বেশি পরীক্ষিত হয়েছেন তারা তারা যদি আল্লাহর পথে তাকে অবলম্বন করে ভরসা করে যে মুক্তি পেতে চান আল্লাহ আমাদের এতটা পরীক্ষা করবেন না এতটা মুসিবত আমাদের উপরে দিবেন না অবশ্যই আমিও মুক্তি পাব এতে কোনো সন্দেহের অবকাশ নেই সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এখানে আরেকটি বিষয় পেশ করব। তাকু বিশাল দৃষ্টান্ত যে আল্লাহকে ভয় করে সে কাউকে ভয় করে না নির্দিধায় তরবার নিচে হোক ফাঁসির কাস্টে হোক ঝোলতে রাজি রয়েছে কারণ মৃত্যুবরণ করলে আমি জান্নাতে যাব। দেখুন না রসুল মোহাম্মদ সালু আলি আসাল্লামের সময় বিপদ নেমে আসলো কিভাবে সোরা আলীমানের ১৭৩ তিয়াত্তর আয়াতে একটা দৃষ্টান্ত আমরা দেখেছি বলেছিলেন। হাসবুল আল্লাহ রসুল্লাহ বিপদে পড়লেন যে বিপদ থেকে উদ্ধারের কোনো যেন পথ নেই সে বিপত্তি ছিল যখন তিনি মক্কা থেকে মজিরাই হিজরত করে চলে যাচ্ছেন রসুল্লাহ সাল্লাহ আলিক আসাল্লাম এবং আবুবাক রানহ गुहार आश्रय निलें तर जलान खूब चिंतित हलन खूब दुखित हलन ए करी कारण काफे मुशरेक अल्लाह रसुलिर फेले फेले कीबुल आलमीन रसुल्ला सलामर कथा के मानसर सामने তুলে ধরলেন এইভাবে তিনি বললেন তার সাথীকে তুমি চিন্তা করো না আল্লাহ তো আমাদের আছেন কেন বলেছিলেন জানা বলেন যদি তারা তাদের পায়ের দিকে একটি লক্ষ্য করে তাহলে তো আমাদের দেখতে পাবে তখন আমাদের কি হবে তখন তো আমরা ধরা পড়ে যাব। তখন তো আমরা বিপদে পড়ে যাব। তারা আমাদেরকে ধরে তো হত্যা করবে তাদের সিদ্ধান্ত হলো দারুন নদোয়াতে সিদ্ধান্ত হয়েছিল মোহাম্মদকে যেখানে পাবে সেখানে আমাদের হত্যা করো না আমাদের সাথেই রয়েছেন বলা মাত্র চল্লিশ নম্বর আয়তাল্লাহ বলছেন আল্লাহ রব আলিন সাথে সাথে রহমত নাজিল করলেন রহমত চলে আসলো স্পষ্টভাবে সামনে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা চলে আসলো এখানে দেখতে পাই বিশাল দৃষ্টান্ত কাফেরা নিজের কাছে গিয়েও ধরতে পারবে এমত অবস্থা গিয়েও আল্লাহ রব্বুল আলমীর তাকে কিভাবে হেফাজত করলেন নিরাপত্তার সাথে সেখান থেকে তিনি মদিনায় চলে গেলেন মদিনার মানুষেরা মোহাম্মদুর রাসুল্লাহ সাল আলি আসাল্লামকে গ্রহণ করলেন সম্মানিত দর্শক মন্ডলী প্রত্যেকটি স্থানে তাকুয়ার দৃষ্টান্ত আমরা অসংখ্য দেখতে পাই এমনকি সাহাবিদের মধ্যেও তাকুয়ার দৃষ্টান্ত ছিল সেটা আমরা দেখেছি আরো নবীরগণের উপরে শাস্তি নেমে এসেছে কাউকে পর্বা করেননি একমাত্র আল্লাহরপুরে ভরসা করেছেন তিনি মুক্তি পেয়েছেন আমরা তাকুয়াশীল হব এবং তাকে দৃষ্টান্তগুলো অবলম্বন করব দেখুন না এব্রাহিম আলাই সাল্লা যেভাবে মুক্তি পেলেন মা সারাকে যখন অত্যাচারী শাসক অন্যায় করার চেষ্টা করলো তখন তিনি বলেছিলেন আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাই তুমি জানো যে আমি আজকে অসহায় তোমাকে সাহায্য করো সাথে সাথে আটকে পড়ার পরে আল্লাহ রব্বুল আলমী সাহায্য করলেন সেই অত্যাচারী শাসকের দেহটি অবশ হয়ে গেল পড়ে গেল তখন আবার দোয়া করলেন সারা দোয়া করলেন মর্মে আল্লাহ যদি লোকটা মরে যায় তাহলে তার অপবাদ দিবে যে এই তাকে হত্যা করেছে আল্লাহ তুমি তাকে জীবিত করো ভালো করে দাও শেষে আবার হত্যা শাসক ভালো হলো তিন তিনবার আল্লাহ এইভাবে সাহায্য করলেন আমরা আল্লাহর সাহায্য এইভাবে দেখতে পাই তাকুয়াশিলদের উপরে আল্লাহ ভরসা যারা অবলম্বন করে তাদের উপরে আসুন আমরা প্রত্যেকেই তাক অবলম্বন করি তাক অনুসারী হই পাপ থেকে বিরত থাকি আল্লাহর বিধান পালন করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন সুবাহক আল্লাহমদিকা আশাহদ আল্লাহ আস্তুবাই আসসালামু আলাইকুম ওরক सुरक्षित पवित्र जकत अर्थ पाठातेन बैंकोट आठचल्लिस बार्मिंग पाउंड उंड नम्बर शून्योड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड कोड आई विजि बता पाठिएमेल कर समाधान उच्छेद्लम के राजस्व दिले ज्ञान दिले मनोनी मेने जमीन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 रसुल सल्लामे रेखे जावा श्रवणे थकून देखाजन कल सन्दा छटाय सम्प्रचार दोपुर बारोटेदे पीट टी